মেধা সম্পত্তির ধরন কপিরাইট হলো একটি আইনি শব্দ যা সাহিত্য ও শিল্পকর্মের উপর সৃজনশীল ব্যক্তিদের অধিকার বর্ণনা করতে ব্যবহৃত হয় কপিরাইট দ্বারা সুরক্ষিত কাজগুলির মধ্যে রয়েছে বই সঙ্গীত চিত্রকর্ম ভাস্কর্য এবং চলচ্চিত্র থেকে শুরু করে কম্পিউটার প্রোগ্রাম বিজ্ঞাপন মানচিত্র এবং প্রযুক্তিগত অঙ্কন উদাহরণ অ্যালিস ইন ও। হল লুইস ক্যারল রচিত একটি ধ্রুপদী উপন্যাস যা প্রথম প্রকাশিত হয়েছিল এক হাজার সালে এই বইটিতে অ্যালিস নামের একটি ছোট মেয়ের গল্প বলা হয়েছে যে খরগোশের গর্তে পড়ে যায় এবং অদ্ভুত চরিত্র এবং পরাবাস্তব পরিস্থিতিতে পূর্ণ এক কাল্পনিক জগতে প্রবেশ করে এই উদাহরণে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের লেখা কপিরাইট দ্বারা সুরক্ষিত এর মানে হল যে মূল রচনা যার মধ্যে শব্দ প্লট এবং চরিত্রগুলি অন্তর্ভুক্ত তা সম্পূর্ণরূপে লুইস ক্যারল বা তার এস্টেটের যদি কপিরাইট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা হস্তান্তরিত হয়ে থাকে অন্তর্গত কপিরাইট ধারক হিসাবে তাদের কাছে এই উপন্যাসটির পুনরুৎপাদন বিতরণ সম্পাদন প্রদর্শন এবং এর উপর ভিত্তি করে অমূল্যিক কাজ তৈরি করার একচেটিয়া অধিকার রয়েছে এর মানে হলো যে কেউ যদি ক্যু অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কি কোনোভাবে পুনরুৎপাদন বা অভিযোজন করতে চায় যেমন একটি চলচ্চিত্র তৈরি করা একটি গ্রাফিক উপন্যাস তৈরি করা বা একটি নতুন সংস্করণ প্রকাশ করা তাদের প্রথমে কপিরাইট ধারকের বা তাদের অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে অনুমতি নিতে হবে কপিরাইটযুক্ত উপাদানের অনুমোদিত ব্যবহার আইনি পরিণতির দিকে নিয়ে যেতে পারে যার মধ্যে কপিরাইট লঙ্ঘনের জন্য মামলাও অন্তর্ভুক্ত উপন্যাসের মতো সাহিত্যকর্মের জন্য কপিরাইট সুরক্ষা সাধারণত লেখ্যের জীবদশায় এবং তাদের মৃত্যুর পর নির্দিষ্ট সংখ্যক বছর ধরে স্থায়ী হয় সময়কাল দেশভেদে পরিবর্তিত হয় কপিরাইট মেয়াদ শেষ হয়ে গেলে কাজটি পাবলিক ডোমেনে প্রবেশ করে এবং যে কেউ অনুমতি না নিয়ে এটি ব্যবহার পুনরুৎপাদন বা পরিবর্তন করতে পারে মনে রাখতে হবে যে কপিরাইট আইন দেশভেদে ভিন্ন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কপিরাইটের কিছু ব্যতিক্রম এবং সীমাবদ্ধতা রয়েছে যেমন ন্যায্য ব্যবহার অন্যের সিজনশীল কাজ ব্যবহার করার সময় কপিরাইট আইনকে সম্মান করা এবং প্রয়োজনীয় অনুপেটেন্ট পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পত্তির অধিকার যা পেটেন্ট ধারককে একটি সীমিত সময়ের জন্য সাধারণত আবেদন দাখিলের তারিখ থেকে ২০ বছরের জন্য একটি উদ্ভাবন তৈরি ব্যবহার বিক্রি এবং আমদানি করার এক অধিকার দেয় পেটেন্ট ব্যবস্থার লক্ষ্য হল উদ্ভাবকদের তাদের উদ্ভাবন থেকে লাভ করার জন্য বিশেষ অধিকার প্রদান করে প্রযুক্তির অগ্রগতিতে উৎসাহিত করা পেটেন্ট নতুন এবং দরকারি উদ্ভাবনগুলির জন্য মঞ্জুর করা হয় যার মধ্যে প্রক্রিয়া মেশিন উৎপাদন পদার্থের সংমিশ্রণ বা এগুলির কোনো নতুন এবং দরকারি উন্নতি অন্তর্ভুক্ত থাকতে পারে পেটেন্ট পেতে হলে একজন উদ্ভাবককে সংশ্লিষ্ট পেটেন্ট অফিসে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিস ইউএসপিটিও বা ইউরোপীয় পেটেন্ট অফিস ইপিও একটি আবেদন জমা দিতে হবে আবেদনটিতে অবশ্যই উদ্ভাবনের একটি বিষদ বিবরণ এবং উদ্ভাবনের সুযোগ সংযায়িত করে এমন দাবি অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে একটি পেটেন্টের উদাহরণ সবচেয়ে সুপরিচিত পেটেন্টগুলির মধ্যে একটি হল ইলেকট্রিক মাইক্রোফোন কোয়ের জন্য ডক জেমস ওয়েস্ট এবং গেরহার্ড এম শেসলারকে দেওয়া ইউএস পেটেনচার মিলিয়ন চার লক্ষ পাঁচ এক সালে প্রদত্ত এই পেটেন্টটি এক নতুন ধরনের মাইক্রোফোনের উদ্ভাবনকে কভার করে যা একটি ইলেকট্রেট একটি ডাইলেকট্রিক উপাদান যার একটি অর্ধস্থায়ী বৈদ্যুতিক চার্জ বা ডাইপোল পোলারাইজেশন থাকে ব্যবহার করে শব্দ ধারণ করার জন্য এই নকশা পূর্ববর্তী মডেলগুলির তুলনায় মাইক্রোফোনগুলিকে অনেক ছোট সস্তা এবং আরও নির্ভরযোগ্য করে তোলে যা টেলিযোগাযোগ এবং মিডিয়া রেকর্ডিং শিল্পে বিপ্লব ঘটিয়েছিল অনুমান করা হয় যে বর্তমানে ব্যবহৃত নব্বই শতাংশ মাইক্রোফোন এই পেটেন্টে প্রতিষ্ঠিত নীতিগুলির উপর ভিত্তি ভিত্তিকর ট্রেডমার্ক ট্রেডমার্ক হলো একটি শিক্ষিত চিহ্ন প্রতীক শব্দ শব্দগুচ্ছ নকশা বা এই উপাদানগুলির একটি সংমিশ্রণ যা এক পক্ষের পণ্য বা পরিষেবাগুলিকে অন্যদের থেকে চিহ্নিত করে এবং আলাদা করে এর প্রাথমিক উদ্দেশ্য হলো কোনও পণ্য বা পরিষেবার ব্র্যান্ড পরিচয় রক্ষা করা এবং অন্যদের অনুরূপ চিহ্ন ব্যবহার করা থেকে বিরত রাখা যা ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ট্রেডমার্ক ব্র্যান্ডের খ্যাতি ভোক্তাদের আস্থা এবং বাজারে পরিচিতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ব্র্যান্ড নাম নির্বাচন করা কঠিন হতে পারে অনেক নাম ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে এমন একটি নাম খুঁজে বের করা যা ব্যবহারযোগ্য নতুন কোম্পানিগুলির জন্য একটি প্রকৃত চ্যালেঞ্জ হতে পারে যদিও ব্যবহারের জন্য একটি নতুন ট্রেডমার্ক ক্লিয়ার করার প্রক্রিয়ায় আমাদের গি গোপন কিছুটা প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে যা নতুন কোম্পানিগুলি তাদের সম্ভাবনা উন্নত করতে ব্যবহার করতে পারে এই নীতিটিকে স্বাতন্ত্রের বর্ণালী বলা হয় যা বলে যে সমস্ত ট্রেডমার্ক সমানভাবে তৈরি করা হয় না অর্থাৎ কিছু চিহ্ন যে চিহ্নগুলি আরও স্বতন্ত্র অন্য চিহ্নের যে চিহ্নগুলি আরও বর্ণামূলক তুলনায় বিস্তৃত সুরক্ষা পায় এই বর্ণালী বরাবর অগ্রসর হওয়াঁচটি ধাপ রয়েছে যেখানে আপনার ট্রেডমার্ক পড়তে পারে